ام في تعالى الحسن العبقات فالورد تضوع عات نقا حس يا رب لنا الخلقى الطاهر الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين اما بعد আমরা ধারাবাহিক ভাবে মোমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল দানশীলতা ও কল্যাণকর কাজে ব্যয় করা দানশীলতা এমন একটি গুণ যার মাধ্যমে একজন মোমিন খুব সহজেই নেকির পাল্লাকে ভারী করে আখিরাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারে দুনিয়াতেও দানশীল ব্যক্তি সকলের কাছে সম্মান ও ভালোবাসার পাত্র পবিত্র কোরআন হাদিসে দানশীলতা ও কল্যাণকর কাজে অর্থ সম্পদ ব্যয় করার বহু ফজিলত বর্ণিত হয়েছে তার বান্দাদেরকে বেশি বেশি করে দান করার আদেশ করেছেন যারা তার রাস্তায় নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে তাদের খুব সুন্দর তিনিান্ত বর্ণনা করেছেন আল্লাহ সুবান যারা আল্লাহর রাস্তায় সিও ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে থাকে আর আল্লাহ যার জন্য ইচ্ছে করেন তাকে বর্ধিত করে দেন আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ আমরা যা কিছু দান করছি তা মূলত নিজেদের কল্যাণার্থেই করছি যদি আমাদের এই দান ক্ষয়রাত আমাদের এই অর্থ সম্পদ ব্যয় করাটা শুধু আল্লাহ সুভান হাত তা সন্তুষ্টি লাভের আশায় হয়ে থাকে তিনি তোমরা যে সম্পদ ব্যয় করো তা নিজেদের উপকারার্থেই হয়ে থাকে যেহেতু তোমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সম্পদ ব্যয় করো না আর তোমরা যে সম্পত্তি ব্যয় করবে তার প্রতিদানি তোমাদের দেয়া হবে এবং তোমাদের প্রতি বলুন আমার পালন তার বান্দাদের মধ্যে জাকি বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন তিনি উত্তম রিজিক দাতা আল্লাহ সুভান আরো বলেন তোমরা আল্লাহ তার রাসুলের প্রতি বিশ্বাস করো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য প্রিয় মুসলিম ভাই বোনেরা এটা সত্য গোপনে সাদাকা করার মাঝে এ খ্লাসের পরিমাণ বেশি থাকে এবং হাদিস শরীফে বর্ণিত হয়েছে যেদিন আল্লাহ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন তিনি সাত শ্রেণীর যে গোপনে সাদাকা করল কি তার বামহাত জানে না তার ডানহাত কি খরচ করেছে এজন্যই দানের ক্ষেত্রে যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখে উত্তম তবে কিউ যদি প্রকাশ্য দান করে এবং থাকে এই অবস্থায় আর যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় ধৈর্য ধারণ করে নামাজ কায়ম করে আমি তাদেরকে যে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহে উত্তম পরিণাম এজন্য আমরা দানের হাতকে বাড়িয়ে দিব গোপনে প্রকাশ্যে নিজেদের সচ্ছলতা ও অভাবের সময় সামর্থ্য অনুযায়ী সর্ব অবস্থায় দান করতে থাকব। الله سبحانه وتعالى بلن الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظة والعافين عن الناس والله يحب المحسنين جارة شد شلو تاي وہ ابها بير شمائي بأي كوڑي جارة نيجي در راكي شنگ بارون كوڑي اور مانوشير پروتی خاما پروتر شن كوڑي بستو تو الله شد کرمو شل در کے بھالو باشن দান করার সময় এমন যেন না হয় আমরা বেছে বেছে ভালো জিনিসগুলোই নিজের জন্য রাখলাম আর এমন জিনিস দান করলাম যা নিজের কাছেও পছন্দনীয় নয় বরং নিজেদের উত্তম ও পছন্দনীয় বস্তুই দান করা উচিত আজকাল মানুষ তো দান ক্ষয়রাতের প্রতি তেমন একটা আগ্রহী নয় এরপরও যা কিছু দান করে দেখা যায় এমন কিছুই দিচ্ছে যা তাকে কেউ দিলে সে নিজেও তা গ্রহণ করবে না যে টাকাটা ছিড়ে অচল হয়ে যায় নিজে চালাতে পারে না দানের ক্ষেত্রে সেই টাকাটাই দরিদ্রের হাতে উঠিয়ে দেয় বা যেই খাবার আর নিজের জন্য খাওয়ার উপযুক্ত মনে করে না ঠিক তখনই তা অন্যদের দেওয়ার চিন্তা করে এমনি ভাবে যে কাপড় নিজের কাছে পড়তে খারাপ লাগে ওই পুরাতন কাপড়টাই দরিদ্রদের দিতে চায় সবাই অবশ্য এমন না তবে এমন মানসিকতার মানুষও কিন্তু কম নয় মানুষের চিন্তা ভাবনা আর দৃষ্টি দৃষ্টিভঙ্গির এমন করুণ পরিস্থিতি কেন কেন তারা উত্তম সম্পদ দান করতে চায় না আর কেন ব্যথটা কৃপণতা দেখায় এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে সাধারণত মানুষ ধারণা করে থাকে দান করার দ্বারা তার অর্থ সম্পদ কমে যাচ্ছে লক্ষ্য করে বলেন হে আদম সন্তান তুমি খরচ করো আমি তোমাকে দান করব। আমরা দান করলে সেটাই কিন্তু নিজের অ্যাকাউন্টে জমা হচ্ছে সহিছে রাসুল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আছে এমন যার কাছে তার নিজের সম্পদের চেয়ে তারপদ বললেন রসুল আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার মালের চেয়ে তার ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে রসুল সাল আলিহ্লাম বললেন মা আখর। প্রত্যেকের নিজের সম্পদ হলো যা কিছু আর তারপদ হলো যা কিছু রেখে বরণ করেছে সহিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ আলী ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ জিনিস সদাকা করে আল্লাহ তালা তার ডান হাত দিয়ে তা কবুল করেন এরপর আল্লাহ দানকারীর জন্য তোমাদের কেউ ঘোড়ার বাচ্চা কেপালন করে থাকে এক সময় তা পাহাড় সমান হয়ে যায় উত্তম বলা হয়েছে বিমান তোমার অতিরিক্ত জিনিস দান করে দেয়াটা, তোমার জন্য উত্তম আর সেটাকে আটকে রাখাটা তোমার জন্য অকল্যাণ কর তবে প্রয়োজন পরিমাণ রাখার কারণে তোমাকে ভৎসনা করা হবে না যাদের লালন পালনের দায়িত্ব তোমার উপর রয়েছে তাদের দিয়েই দান শুরু করো আর উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম নিজেকে জাহান্ন থেকে বাঁচানোর জন্য প্রত্যেকের জন্য জরুরি দান সাদাকার হাতকে প্রসারিত করা হাদির শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলী বলেন ইত্তাকুন বলে ও রতিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো হাদিস শরীফ এ বর্ণিত হয়েছে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয় যা বলছিলাম দান খয়রাতের ক্ষেত্রে উত্তম জিনিসই বাছাই করতে হবে আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রেও আমরা এই বিষয়টি খেয়াল রাখবো কারণ আল্লাহ সফহানা বলেন তোমাদের প্রিয় বস্তুকে ব্যয় না করা পর্যন্ত কখনোই তোমরা কল্লান লাভ করতে পারবে না আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তো জানেন কিন্তু তারা কারো এ সম্পর্কে আল্লাহান মিন ফা সেসব দারিদ্রের জন্য ব্যয় করো যারা আল্লাহর পথে অবরুদ্ধ হয়ে পড়ায় জীবিকার সন্ধানে চলাফেরা করতে সক্ষম নয় তারা অতি সংযমী হওয়ার কারণে কারণ চায় না তাই অজ্ঞ লোকেরা তাদেরকে অভাব মুক্ত মনে করে তোমরা তাদেরকে তাদের আলামত দ্বারা চিনতে পারবে তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না তোমরা যেই অর্থ ব্যয় করবে তা আল্লাহ তালা অবশ্যই জানেন আর বর্তমানে কাদের প্রতি দানের হাত বাড়িয়ে দেয়া আমাদের প্রত্যেক মুসলিমের উপর দেখেই তাদের ন্যাক প্রচেষ্টাকে আরো ব্যগবান করার লক্ষ্যে আমাদের সকলে উচিত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া পরিশেষে রাসুল্লাহ সাল আলী আরো একটি হাদিস বলছি ইসনাত দুই ব্যক্তি তো অন্য কারো প্রতি ঈর্ষা করা বৈধ নয় এক ওই লোক যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আর সে তা হকের পথে ব্যয় করে দুই ওই লোক যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন অতঃপর সে তার মাধ্যমে সঠিক ফ্যাসা করে এবং মানুষকে তা শিক্ষা দেয় আসুন হেপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করি অসহায় দরিদ্র লোকদের প্রতি দানের হাত কে প্রসারিত আল্লাহ রাখি সৎকর্মার ক্ষেত্রে একে অপরকে সহায়তা করো গুনা ও সীমালংঘনের কাজে একে অপরকে সহায়তা করো না আল্লাহ সুভান আমাদেরকে নাম কারি উনি এক কাজে সহায়তাকারী হিসেবে কবুল করুন এবং আমাদের দানের উপযুক্ত খাদসমূহে অধিক পরিমাণে দান করার তফিক দান করুন দাওয়ানা আওয়ানা আনিলাম রবি